শিল্পীরাও মানুষ ওদেরও আছে মন ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন শিল্পীরাও মানুষ ওদেরও আছে মন ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন ওদের আছে প্রেম কৃতি ভালোবাসাব শিল্পীরাও মানুষ ওদেরও আছে মন ওদের আছে প্রেম কৃতি ভালোবাসাবন্ধন ওদের আছে প্রেমকৃতি ভালোবাসা বন্ধন শিল্পীরাও মানো যেমন তোমার চাওয়া পাওয়া যেমন মনের আসা তেমনি করি শিল্পীর আছি মনের একটি ভাষা যেমন তোমার চাওয়া পাওয়া যেমন মনের আসা তেমনি করি শিল্পীর আছি মনের একটি ভাষা মনের একটি ভাষা বুকের ব্যথা জমে গেলে আসেরে কন্দ বুকের ব্যথা জমে গেলে আসেরে কন্দন ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন শিল্পীরাও বারো ওদেরও আছে মর জীবন বাজি রেখে ওরা গাই জেনের গা সত্যের পথে জীবন বিলাতে ওরা যে অমলা জীবন বাজি রেখে ওরা গাই জেনে সত্যি পথে জীবন বিলাতে বিলাতেরা যে অমলা, অমলান যা কি চুই বলে যাক না ওদের সমাজের জনগণ যা কিচুই বলে যাক না ওদের সমাজের জনগণ ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধ ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন শিল্পীরাও মানুষ ওদেরও আছে মন উদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন শিল্পীরাও মানুষ যদি বুঝে থাকো যশ খ্যাতি বা সারথন্যেশীয়রা গানা নন্দে সুর চন্দে সদাই পাগল পারা যদি বুঝে থাক যশকেবাসার্থিউরা গানন্দে সুর চন্দে সদাই পাগল পারা সদাই পাগল পারা বাস্তবে ভাই শিল্পী যারা তাদের ভিন্ন মন স্তবে ভাই শিল্পী যারা তাদের ভিন্ন মন ওদের থাকে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন ওদের আছে বন্ধন শিল্পীরা ও মানুষ ওদেরও আছে মন ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন ওদের আছে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন